বাংলা অনুষ্ঠান দেখছেন পৃথিবীর বহুদূর দূরান্ত থেকে কাছে থেকে দূরে থেকে দিনই আলোচনা শুনছেন শুনছেন ইসলামে হালাল হারাম সংক্রান্ত অনেক বিষয় আজকে আপনাদের সামনে কতক এমন ব্যবসার কথা উল্লেখ করব যে ব্যবসা কোনো না কোনোভাবে হারাম যেমন চালবাজি করে ব্যবসা কিছু ব্যবসায়ী আছে যারা ব্যবসায় অতিরিক্ত লাভের জন্য চালাকির আশ্রয় নেয় চালাকি করে ক্রেতাকে নানাভাবে ধোকায় ফেলে তার অর্থ স্বীকার করে অথচ রসুল উল্লাহ সাল আলিয়াল্লাম বলছেন মানগাসানা ফালাইসা মিন্না যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত না ওয়াল মাকরু ওয়াল খেদা ও ফিন্নার আর जे मकर चकर चला चालबाजी कर धोकाबी कर फेबाजी कर प्रतारणा करब स्थान कथा जहां नामे जे कर नामे जागबाज और धड़ीबाज़ सब बेपारे और सब समाजे घृण्य निश्चय क्यों तर पसंद करेना धोखाबाजी को बैध नये वैध नये व्यावसार क्षेत्रे किंतु दुखर विषय जहु व्यवसायी धोका दिए बोका बनिए हरामर्थ कमिए আনন্দবোধ করে থাকে মানুষকে ঠগিয়ে পয়সা কামাই করতে পারলে সে নিজের মধ্যে গিয়ে খুব আনন্দবোধ করে যে আজকে ঠগিয়েছি আজকে আমি অনেক পয়সা জিতেছি যেমন ধোকাবাজি করে ব্যবসা প্রতারণা করে ব্যবসা দালাল লাগিয়ে জিনিসের দাম বাড়ানো আপনি আপনার জিনিস বিক্রি করছেন এই জিনিসটার যা দাম তার থেকে বেশি দামে আপনি বিক্রি করবেন সেখানে একটা দালাল ফিট করলেন তাকে আপনি কিছু দেবেন যা লাভ হবে তার থেকে আপনি কিছু দেবেন দিয়ে দালাল লাগিয়ে দালাল যখন আপনি দেখবেন খদ্দের এলো তখন পাশ থেকে সে এলো এসে বলছে কীভাবে এটা কত দাম ও দাম চলছে আর সাইড থেকে এসে দালাল দাম বাড়াচ্ছে বলছে আমি এত টাকা দেবো কিন্তু কলে কৌশলে সে তখন জিনিসটাকে না কিনে কেটে পড়ে ক্রেতা ভাবে কি যে পাশ থেকেও একজন ক্রেতা যখন এই জিনিসটার দাম এত দিতে চাইলো তখন নিশ্চয়ই হয়তো জিনিসটার দাম এতটাই আমার যখন দরকার আমি তখন নিয়ে তখন সে ক্রেতা যে আসল ক্রেতা সেই জিনিসটা চড়া দামে কিনতে বাধ্য হয় বা কিনে নেয় চলে যায় তারপরে ওই দালাল এখান থেকে কমিশন পায় তাই না কেমন বুদ্ধি এটা হচ্ছে ব্যবসার একটা টেকনিক বিশেষ করে পাইকের যারা গরু ছাগলের ব্যবসা করে তারা এশানির ব্যবসা করে থাকে মাঝখান থেকে দালাল লাগিয়ে জিনিসের দামটা বাড়িয়ে দেয় অন্য কাজও হতে পারে জমি জায়গা বিক্রির কাজেও হতে পারে দালাল লাগিয়ে দাম বাড়িয়ে দেওয়া এবং সেই সাথে দালালকে কিছু পারিশ্রমিক দেওয়া এমন জায়েজ না দেখবেন অনেক সময় নিলাম করার সময় ভুয়ো ডাক ডাকে হ্যাঁ যখনই আপনি বলবেন পাঁচ লাখ তখন একজন বলবে পাঁচ লাখ ৫০ হাজার সে আসলে কিনবে না কি করলো বাড়িয়ে দিল জানে যে আসল কেতা সে কিনবে ঠিকই এখন যদি আর কেউ না ডাকে তখন তো পাঁচ লাখই থেকে গেল পঞ্চাশ হাজার বেড়ে গেল। যখন আসল কেতা তাকে নিতে হবে সে তখন আরও ৫০ হাজার বাড়িয়ে দেবে কিংবা আরো বিশ হাজার বাড়িয়ে দেবে বাধ্য সে নিতে এই যে বাড়িয়ে দিলাল দিয়ে এবং করতে কেনার নিয়ত না থাকা সত্ত্বেও জিনিসের দাম বাড়াতে নিষেধ করেছেন হয়তো এরকম ব্যবসা হালাল না দয়ার নবী সাল্লা এইভাবে পণ্য ক্রয় করার নিয়ত ছাড়া কোনো জিনিসের দাম বাড়াতে তিনি নিষেধ করেছেন সুতরাং বিক্রেতা এক প্রকার সুদখোর এই ধরনের দাম বাড়িয়ে কেতাকে ঠগানো এক হচ্ছে হিলা বাতিল হিলা বাতিল ছল বাহানা ছল চাতুরি যা হালাল নয় নবী সালিয়াল বলেছেন যার নির্দেশ আমাদের নেই যা নির্দেশ আমাদের কথাতে আমাদের বাণীতে আমাদের উক্তিতে নেই তা হলো প্রত্যাখ্যাত তা প্রত্যাখ্যানযোগ্য বর্জনীয় তা গ্রহণ করা যাবে না আরো এক প্রকার চালবাজি ধোকাবাজি আছে দামি কিছু খাইয়ে খদ্দের বাঁধা যেমন কোনো কোনো অসৎ ব্যবসায়ী আছে যারা তাদের দোকান ঢুকতেই মিষ্টি অথবা পেপসি খাইয়ে দেয় আসুন আসুন আসুন আসুন আফা আসুন ভাবি আসুন ভাই হ্যাঁ বলে সুন্দর আপ্যায়ন করে আপনাকে একটা সুন্দর চেয়ারে বসিয়ে দিল আরে পেপসি নেয় পেপসি নেয় দিয়ে পেপসি খাইয়ে দিল ঠিক আছে বলুন কি চাই এবার যে জিনিসটা আপনার চাই সে জিনিসটা আপনার পছন্দ হলো না কিন্তু উঠে যাবেন কি করে আপনাকে পেপসি খাইয়ে দিয়েছে আপনাকে বেঁধে নিয়েছে সেখান থেকে যদি উঠে যান বিশাল লজ্জার কথা তাই না জানছে এটাও একটা টেকনিক যে এখানে আমি পেপসি খাইয়ে দিয়েছি পেপসি এখন যাই না কত দাম বিশ টাকা না পঁচিশ টাকা সুতরাং এই দামি জিনিস খাইয়ে দিয়ে আপনাকে বেঁধে নিল তারপর সে নিজের মাল ইচ্ছা মতো বিক্রি করলো পেপসিটা নিজের পকেট থেকে খাওয়ালো না আপনার পকেট থেকে আপনার পকেট থেকে খাওয়ালো আপনি সেটা বুঝতে পারুন চাই না পারুন বুঝতে পারলেন এইভাবে অনেক দোকানে আছে তারা বড় বড়ো দোকান সেগুলো ভালো ভালো দোকান আর কি এই ফুটপাথের দোকান না অভিজাত দোকান সেখানে আপনি গেলেও এইরকম সিস্টেম তারা করে খদ্দের বেঁধে নিয়ে আদর আপ্যায়ন করে ভাবি আপা ইত্যাদি বলে খাইয়ে দিল তারপরে জিনিস কিনেবেন বলুন পছন্দ না হলেও আপনি নিতে বাধ্য হবেন আপনার সম্মান বাঁচানোর জন্য প্যাস্টিজের ব্যাপার তাই না এ হচ্ছে এক ধোকাবাজি ব্যবসার পণ্য খাদ্যদ্রব্য হলে যথেষ্ট পরিমাণ টেস্ট করিয়ে দিয়ে ক্রেতাকে বেঁধে নেয় এমন দিল খেতে যে আপনি আর উপায় নেই আপনাকে নিতে বাধ্য তখন যে দামি বলুক না কেন আপনি নিতে বাধ্য প্যাঁচের কথা বলে খদ্দের শিকার করা এক শ্রেণীর ব্যবসায়ী এমনভাবে কথা বলে যাতে মনে হয় জিনিস সস্তা অতঃপর ওজন করা প্যাকিং খোলা বা খাওয়ার পর বেশি দাম চেয়ে বসে আপনি দূর থেকে শুনবেন যেন বলছে পাঁচ টাকা কেজি পাঁচ টাকা কেজি যখন কিনতে যাবেন ওজন করে নিয়ে পকেটে পাঁচ টাকা দিতে যাবেন তখন বলছে না পাঁচ টাকা পোয়া পাঁচ টাকা কেজি কে বল আপনাকে কিন্তু এমনভাবে বলে যেন মনে হয় পাঁচ টাকা কেজি বলছে নেওয়ার পর তখন বলে না পাঁচ টাকা পোয়া বলেছি আমি বুঝতে পারছেন এইভাবেও অনেক ব্যবসায়ী হত অনেকের অভিজ্ঞতা আছে আমার নিজের অভিজ্ঞতা আছে পয়সা দেওয়ার সময় বলছে না আমি কেজি বলে নিয়ে পোয়া বলেছি বুঝতে পারলেন এইভাবে ধোকাবাজি চলে অনেক হারামখর ব্যবসায়ী আছে যারা তাদের দোকানে ঢুকলে এবং পছন্দ না হয়ে পণ্য না নিতে চাইলে লজ্জা বা গালি দিয়ে কিনতে বাধ্য করে হ্যাঁ দুটোর দোকানদার দুজন আছে আপনি এলেন জিনিস দেখলেন পছন্দ হলো না এবারে চলে যাচ্ছেন কি হলো নেবেন না ও ভাই নেন তখন একদম হ্যা ছাড়া পয়সা নেই এ কাছে ফকির কোতাকার দোকানে কিনতেছে এমন কথা বলবে এই শ্রেণির যে আপনি লজ্জাতে বাধ্য হয়ে তারই দোকানে মাল নেবেন যদিও আপনার পছন্দ নয় এ হচ্ছে এক প্রকার ব্যবসার টেকনিক যারা ব্যবসা করে তারা অনেক রকমই এই শ্রেণির কথার বিনধুনি জালাতে ক্রেতা তাদের মাল কিনতে বাধ্য হয় অনেক কাজ আছে যে কাজে সামান্য শ্রম ব্যয় হয় তারটা জয়েন্ট করে দিলেই আপনি পারিশ্রমিক পাবেন কিন্তু সেটা ওই খদ্দের সামনে না করে বল পরে আসুন তারপরে সে পরে যখন আসে তখন মনে করে অনেক বড় কাজ কিন্তু আসলে কিছুই না ওই খালি ঝাল দিয়ে দিয়েছে বাস আমাদের ওখানে একজন অন্ধ ছিল তো সেই অন্ধ যখন গাড়ি সারতে যেত অন্ধ মানুষ বুঝতে পারে না তো মেকানিকের কাছে গেলে কিছু হলে পরে সামান্য টুকটাক করে দিলে হ্যাঁ কত বলে পঞ্চাশ রিয়াল হ্যাঁ তুমি সামান্য কাজ করলে পঞ্চাশ রিয়াল নেবে না বিশ রিয়াল নাও দিয়ে বিশ রিয়াল দিল পরে যখন এলো আর তখন অন্ধকে গাড়িতে বসে অন্ধ আর মেকানিক তখন খুটখাট ঠুকঠাক খুব চলছে চলছে চলছে আধ ঘন্টা নেই শুধু খুটখাটুক অন্ধ মানুষ সে দেখে না বুঝে না আর অভিজ্ঞতা আছে যে আগে বলেছে সামান্য কাজে এত পয়সা নেবে অথবা কাজটা আমি বাড়িয়ে দিলাম অথচ কাজ কিছুই নেই মিথ্যা মিথ্যা করে ঠুক ঠুক ঠুক ঠুক করছে কেমন বুদ্ধি এই পয়সাগুলো হালাল না হারাম বুঝতে পাচ্ছেন এইভাবে প্রতারণা করে ধোকাবাজি করে আপনার অনেক চলে এইরকমই নিষিদ্ধ স্থান বা সময়ে ব্যবসা যে সময়ে ব্যবসা করা হারাম যে স্থানে ব্যবসা করা হারাম সেই জায়গায় যদি আপনি ব্যবসা করে পয়সা খান সে পয়সা হালাল না হারাম হারাম কেমন শরীয়তের আইনে যে কালপাত্রে ব্যবসা নিষেধ সে কালপাত্রে ক্রয় বিক্রয় করলে তা হারাম এবং শরীয়তের কথা লঙ্ঘন করার ফলে সে উপার্জন হারাম হবে যেমন জুমার দিনের পর আপনি বিক্রি করছেন আজান হয়ে গেলে তোমরা আল্লাহর জিক্রের দিকে দ্রুত গমন করো যাও মসজিদে যাও ওয়া জারুল আর ব্যয় ব্যবসা ক্রয় বিক্রয় বর্জন করো তার মানে কি এরপরে আর ক্রয় বিক্রয় চলবে না এটা কোন আজান খোদবার আজান খোদবার আজান হয়ে গেলে আর আপনার জন্য ক্রয় বিক্রয় যায়জ না এখন যদি কেউ বলে যে না আমার খদ্দের আছে আমি চালাব তাহলে তার জন্য ওই ব্যবসা কি হারাম আল্লাহ আল্লাহতালা এমন মানুষদের প্রশংসা করেছেন ফি বৈরফ কারা ফি হাসম युसा बुलाहु फेहूबेल अल्लाह तलास्त घर के अनुमति दिए घरे आल्ला तला नाम जिकिर करा सकाल सन्धाय से आला तला तस्बी पाठ करम समय अजान जा क्रय विक्रयस्त नाथ मस्जिदे आसु कारण जमाते नाम पढ़ा कि वाजीब দোকান যেখানে মুসলিম দেশ রাষ্ট্র সেখানে তার ব্যবস্থা আছে আজান হয়ে গেলে দোকান খোলা থাকবে না বন্ধ হয়ে গেল। এমন কি এমন লোকও সেই জন্য রেডি রাখা আছে প্রস্তুত রাখা আছে যে আজানের পর যদি দোকান খোলা থাকে তো আপনাকে কি করা হবে ধরা হবে কেন দোকান খুলে রেখেছ আজান হয়েছে চলো নাচ পড়তে কিন্তু যেখানে ব্যবস্থা নেই সেখানে নিজে ব্যবস্থা নিতে হবে যেখানে ইসলামী ব্যবস্থা প্রশাসনের ব্যবস্থা নেই সেখানে নিজেকে ব্যবস্থা নিতে হবে আপনার দোকান থাকলে আজান হয়ে গেলে দোকান বন্ধ করে দিয়ে নামাজ পড়ে আসুন বলবেন খদ্দের চলে যাবে কেনা বেচা কম হবে আরে রুজি খদ্দের আল্লাহর পক্ষ থেকে রুজি আসবে রুজি আল্লাহ তালা ইচ্ছা করলে নামাজের পরেও তোমার জন্য খদ্দের পাঠাবে তাই না আর আল্লাহ তালা ইচ্ছা না করলে তোমার আজানের সময়ে নামাজের সময়ে দোকান খোলা রাখলেও খদ্দের আসবে না প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আপনাদের কাছে আবার বাকি কথা বলব ইনশা আল্লাহ বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকান করা এটি প্রজ্ঞাপন কোরআন আরবি ভাষা নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরাময় देखे अनुष्ठान छाय कल साढ़े एगारोट्रचार सकाल साढ़े दस टाइप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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লামের সন্ন্যতে অভ্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন ইস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শক সন্না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 কেন আমাদের যুবকের জন্য জরুরি ইসলামের আলো আধুনিক সভ্যতা ও আমাদের যুব সমাজ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়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 আর আল্লাহ ইচ্ছা না করলে তোমার আজানের সময় সময় দোকান খোলা রাখলেও জন্য ভয় খাবেন না আল্লাহর পক্ষ থেকে আজান হয়ে গেলে দোকান বন্ধ করে দেন তার প্রশংসা আল্লাহ তালা করেছেন এই যে এই ঘর মসজিদ যে ঘরে সকাল সন্ধ্যায় এক পুরুষ আল্লাহর তসবি পাঠ করে রিজা আল্লাহুল ওয়া থেকেও বিরত রাখেনা তারা এমন দিনকে ভয় করে যেদিনে অন্তর দৃষ্টি সমূহ ভীতি বিহবল হয়ে পড়বে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে আমাদেরকেও ভয় করা উচিত আমাদের দোকান আছে এই দোকান আজান হলে বন্ধ করে দাও সেই দিনকে ভয় করা উচিত যেদিন সমস্ত দৃষ্টি এবং অন্তর ভীতি বিহবল হয়ে পড়বে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে সেদিন এমন ভয় বুঝতে পারবেন যে শৃঙ্গারে ফুটকা করার পর কি অবস্থা হবে সুতরাং আজান হয়ে গেলে দোকান বন্ধ করে দেন ইনশাল রুজি আপনার আসবে এমনকি দুনিয়াদারির কথাবার্তা বলাও যায়জ না প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া অন্য কথাবার্তা মসজিদের ভিতরে যায়জ না দুনিয়াদারি কথা হবে না তেমনি মসজিদের ভিতর ক্রয় বিক্রয় যায়জ না কোন প্রকারের কেনা বেচা জায়েজ না ইসলামী বই আর না আতর না টুপি না মসজিদের কোরআন বিক্রি করতে দেবেন না মসজিদের ভিতরে বিক্রি করা কি আরাম রাসুল্লাহাম নিষেধ করেছেন রাসুল্লাহাম বলেছেন মসজিদ যদি তোমরা কাউকে দেখো যে মসজিদে বিক্রি করছে অথবা ক্রয় করছে দুটোই নিষেধ তাই না বিক্রি করা যদি দেখো নাও সেখানে যদি দেখো কেউ তার হারিয়ে যাওয়া জিনিস খুঁজছে ওগো আমার এই জিনিসটা হারিয়ে গেছে তোমরা কেউ পেয়েছো মসজিদের ভিতরে জামাতে অনেক লোক পেয়েছে সুবিধা আর সেখানে ব্যবসা করার সুবিধা তাই না এই জন্য অনেকে ব্যবসা করে আর এই জন্য অনেকে নিজের হারানো জিনিস খোঁজে তখন তাকে বদা দাও যে হারানো জিনিস খুঁজে তাকেও বদা দাও কি বলো আল্লাহ যেন তোমার হারানো জিনিস ফিরিয়েই না দেখ বদা দাও বোঝা গেল যে মসজিদের ভিতরে ক্রয় বিক্রয় জায়জ নয় যে জায়গায় শির্ক ও বিদা তো পাপাচারের আড্ডা যে জায়গাতে শির্ক ও বিদা তো পাপাচারের আড্ডা যেমন মূর্তি লোকের সমাবেশ ঘটেছে সেই সমাবেশ কে আপনি সুবর্ণ সুযোগ রূপে গ্রহণ করে আপনি সেখানে আইসক্রিম বিক্রি করতে গেলেন সোনপাপড়ি বিক্রি করতে গেলেন কিংবা মনোহারি কোন দ্রব্য বিক্রি করতে গেলেন কিংবা আরো কিছু বিক্রি করতে গেলেন কিংবা ক্রয় করতে গেলেন হাঁড়ি হোলা কিনতে গেলেন কিংবা কাঠের ফার্নিচার কিনতে গেলেন কিংবা শীতের শাল কিনতে গেলেন কিংবা বলে ও মেলাতে কলা সস্তা হয় কলা কিনতে গেলেন কিংবা মিষ্টি সস্তা মিষ্টি কিনতে গেলেন সব হারাম এগুলো ছোটোখাটো জিনিস ভাববেন না ছোটোখাটো জিনিস নয় কারণ এগুলো শির্কের সাথে সম্পৃক্ত আর সাথে সম্পর্ক রেখে কোনোভাবেই কোনো ব্যবসা ক্রয় বিক্রয় জায়জ নয় সূর্য ওঠার পূর্বে কোনো জিনিসের দরদাম নিষিদ্ধ হওয়ার ব্যাপারে যে হাদিস বলা হয় এটা একটা সতর্কতার বিষয় এটা হাদিস আছে যে সূর্য ওঠার পূর্বে কোনো জিনিসের দরদাম করা যাবে না এ হাদিস সহি না সুতরাং এই সময়ে ক্রয় বিক্রয় হারাম নয় যাইজ এইভাবে আরেকটি জিনিস আছে যে জিনিস যে ব্যবসা নিষিদ্ধ সেটা হচ্ছে পণ্য গোদাম জাত করে ব্যবসা পণ্য গোদাম জাত মানে তার মানে মাল স্টক করে নিলেন আপনার গোদামে ভরে নিলেন দিয়ে ছাড়লেন না আপনি দেখছেন যে বাজারে চাহিদা আছে আর এখন আমার কাছেই আমার গোদামেই সব স্টক করা আছে এখন যদি ছাড়ি তো দামটা বাড়বে না আটকে রাখলেন এমন পেঁয়াজ পেঁয়াজের সময় পেঁয়াজের দাম বাড়ে না পেঁয়াজের দাম বাড়তে বাড়তে কত টাকায় যায় একশো টাকাও যায় তো আপনার কাছে আপনার পেঁয়াজ পেয়েছেন ট্রাক ট্রাক পেঁয়াজ আপনার গোদামে ভরা আছে আপনি দেখছেন আরও বাড়ো আরও বাড়ো যখন খুব বেড়ে যায় তখন আপনি আস্তে আস্তে ছাড়েন যত লাভ সব আপনার ঝুলিতে কেমন বুদ্ধি রাসুলাম বলছেন ব্যবসায় পরিণত করা ঠিক না আরো অন্য কথা আছে ইনশাআল্লাহ পণ্য এক পর্বে বলবো এখন আমাদের সময় শেষ হয়ে আছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার কোশ্চিনটা হলো আমাদের এলাকাতে একটি কেবিল লাইনের অফিস রয়েছে সেই অফিসের থেকে বিভিন্ন এলাকাতে ছড়িয়ে গেছে কিন্তু সেখানে এক একজনকে দায়িত্ব রেখেছে তো আমরা দেখতে পাই অনেক বাড়িতে বাড়িতে কেবিল লাইন রয়েছে তো যেই বাড়িতে গানের কিংবা ফিল্মের ছবিটা আছে না কিংবা সেটা ঝিলমিল করে সেটাকে ভালো করে দেয় এবং সেখান থেকে উপার্জন করেন সেই উপার্জনটা কেমন এবং আমরা দেখি টিভি মেকারীদেরকে যে টিভির যে গানের কিংবা সেন্টারগুলো খারাপ হয়ে যায় সেই সেন্টারগুলো ভালো করে দেয় সেখান থেকে সে উপার্জন করে সেই উপার্জনটা কি আমি এটা কেবলের ব্যবসা যারা করছে আগের এক পর্বে বলা হয়েছে যে কোনো প্রকার হারামের সহযোগিতা করে ব্যবসা হালাল নয় এখন আপনি কেবেলের ব্যবসা করছেন আপনি গানের সিডি চালাচ্ছেন ফিল্মের সিডি চালাচ্ছেন তো গান ফিল্ম এসব কি হালাল নাকি মোটেই হালাল না সুতরাং এই কেবল চালিয়ে উপার্জন হারাম হালাল না যদি আপনি হালাল জিনিস চালান যেমন ইসলামি প্রোগ্রাম আছে কিংবা সিন সিনারির প্রোগ্রাম আছে তাহলে সমস্যা নেই যেমনটি যে টিভি চলছে এখান থেকে যদি কোন সিডি ডি আপনারা চালান কিংবা অনেক আলে মোলামার বক্তৃতা আছে সেই সমস্ত সি ডি চালান কিংবা মক্কা মদিনার ইতিহাস নিয়ে নবীদের ইতিহাস নিয়ে বহু সিডি আছে সেই সিডি যদি চালান তাহলে আপনার জন্য যাই কিন্তু ফিল্ম চালিয়ে কিংবা ওই যে ছমছমাছম হিন্দি গানের আপনার ড্যান্স সহ গান বাজনা ফিল্মি গান যদি আপনি প্রচার করেন তাহলে স্পষ্ট কথা এটা হালাল নয় এ ব্যবসা হালাল নয় সুতরাং যারা করে তাদেরকে সাবধান হওয়া উচিত তাদেরকে সতর্ক হওয়া উচিত এবং মুসলিমের ছেলে হয়ে এই শ্রেণির কোনো ব্যবসা না করা উচিত আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালামতুল্লাহ রমজানের মাসে মা বন্ধের রান্নার জন্য আজান দেওয়া হয় একটা সেখানে হাইয়া আল্লাহ বলা হয় মানে নামাজের জন্য ডাক সেটা কি ঠিক সে ব্যাপারে একটু বলবেন শেহের জন্য একটা আজান দেওয়া হয় সেটা নবী সাহাশামের যুগেই ছিল শেহরির আজান যেটা আপনার ফজরের আজানের কিছু আগে তাহাজুদের নামাজের জন্য শেহেরির জন্য সে আজান দেওয়া হয় এই আজান হল সুন্নত আর মসজিদের ঘড়িতে এত বাজলো আপনারা উঠোন সেহেরি খেয়ে এই সব বলা ডাকা হাঁকা করা কিংবা কোরআন পাঠ করা কিংবা গজল পাঠ করে অনেকে দিয়ে মানুষকে জাগায় আজান না দিয়ে এগুলো করে এই যে করে এতে মানুষের ডিস্টার্ব হয় আর এমন জিনিস দিয়ে জাগায় যে জিনিস শূন্য জায়গাতে স্থান দখল করে সুন্নাটা কি আজান আজান না দিয়ে এরা নতুন জিনিস আবিষ্কার করে সুতরাং এটা কি সন্ন্যার জায়গায় বিদাতকে স্থান দেয় কেরাত পরে বিভিন্ন রকম গজল পড়ে এটা ঠিক না ঠিক হলো যদি প্রয়োজন পড়ে তাহলে আজান দেন বলে আজানে গোলমাল হয়ে যাবে না আপনারা গ্রামের লোক মাইকেই আগে বলে দেবেন কিংবা আপনারা জামাতে স্থির করবেন যে হানিফ মুরল যখন আজান দেবে তখন জানবে সেটা কিসের আজান শেহরি রাজান আর করিম মোল্লা যখন আজান দেবে তখন জানবে ফজরের আজান গোলমাল থাকবে না আল্লাহ তালের তোফীক দেন ওবীন মহমদ ওসাহ আজমিন আসসালামাইকুম বরহমুল ববরকহ পানি বিশুদ্ধ অনেকবার এই কথা বলেছেন অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের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 আদর্শ পরিবার কেমন হবে মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে মন্দ কাজের নিষেধ করে জান্নাত যাবার কি উপায় তা মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতা মাতাকে উপেক্ষা করে ভাগ্য পরীক্ষা করা আদর্শ পরিবার গড়তে হলে দেখুন পারিবারিক আদর্শ কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়